অউজুব্লাহিম শৈতিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাত ওয়সালাম আল্লাহ সঈদ মাহমদ ওয়া আল্লাহ আলহি ওসি ওসাল্লাম সলিমানা আল সেই দিনটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আপনি যদি দুনিয়ার তুলনায় আখিরাতের গুরুত্ব সম্পর্কে জানতে চান তাহলে একটি সহজ গাণিতিক সমীকরণ ব্যবহার করতে পারেন কার গুরুত্ব বেশি কার অনুপাত বেশি সেটা জানার জন্য আমরা এই দুনিয়াতে কয় বছর বাঁচবো ষাট সত্তর কিংবা ধরে নেই সর্বোচ্চ একশো বছর আর বিপরীত দিকে আখিরাতের জীবন হচ্ছে অসীম যার কোনো শেষ নেই এখন আসুন এই দুই জীবনের মধ্যে একটা তুলনা করা যাক আপনি যদি একশোকে অসীম দিয়ে ভাগ করেন তাহলে কি পাবেন শূন্য ভাগফল শূন্য সুতরাং যখন আখিরাতের সাথে দুনিয়ার তুলনা করা হয় দুনিয়ার গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি শূন্য কাজে আখিরাতের তুলনায় দুনিয়ার গুরুত্ব শূন্য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 এবং রাসুল্লা সাল্লু আল্লাহ সালামও তাদেরকে আখিরাতের বিষয়ে ভাষণ দিতেন পুর আনুল কারিমেও আখিরাত নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে তো এখন আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাল্লাহ কিয়ামাহ নিয়ে ইয়ামুল কিয়ামাহ আমরা আলোচনা করেছি মৃত্যু নিয়ে বারজাখের জীবন কবর নিয়ে এবং এখন আমরা আলোচনা করছি কিয়ামাহ নিয়ে তো কিয়ামাহ হবে একটা মাত্র দিনে শুধুমাত্র একটা দিন কিন্তু এর এরপরও এর আলোচনা আমরা বেশ কিছুটা সময় নিয়ে করবো কারণ হচ্ছে এই একটা দিনই একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ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 এবং একটি অনুচ্ছেদ শুধুমাত্র তিনি আখিরা এর জন্য উৎসর্গ করেছেন এবং একটি অনুচ্ছেদ আল আসুগরা অপর অনুচ্ছেদটি আল কিয়ামা আলকুবরা আলজান্না ওয়ান্নারে বিভক্ত করা হয়েছে এবং শেখ ওমর আল আশ্কার তিনি ঐতিহ্যবাহী যে সমস্ত গ্রন্থসমূহ ক্লাসিক্যাল কিতাব বা উম্মাহাতুল কুতুব সব কিতাবের মা সমতুল্য কিতাবগুলো থেকে খনি থেকে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 দুই নম্বর ওসাতুল মুসলিমিন যারা মুসলিম কিন্তু পাপি ভালো বন্ধু ভয় মধ্যে রয়েছে এবং তৃতীয় ক্যাটাগরি হচ্ছে মুত্তাকিন এবং প্রথম ভাগ অর্থাৎ আল কুফ্ফার তাদের অবস্থাটি কি হবে সেই দিনে অবিশ্বাসীরা তিনি অবিশ্বাসীদেরকে কুফ্ফারদেরকে তিনটি ভাগে বিভক্ত করেছেন প্রথম ভাগ হচ্ছে আদুল হাওয়ান অপমানিত এবং অধপতিত অবনত যারা থাকবে তাদের অবস্থা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 যেন কোন শিকার ধে তারা একটি নির্দিষ্ট জায়গায় দৌড়ে যাচ্ছে না তারা দৌড়াচ্ছে সেদিন ঘটছে এবং তাদের আরেকটি আয়তে বর্ণনা করছেন যেমন অমাহ তারা কেউ মাতাল নয় তারা চারিদিকে দৌড়াচ্ছে যেন তারা মাতাল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 সেই সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না আমাদের মধ্যে অনেকেই যখন আমরা অত্যাচার বা জুলুম দেখি আমরা বিস্মৃত হই নিজেরা চিন্তা করি যে এটা এত বড়ো অত্যাচার অন্যায় কিভাবে সম্ভব হলো যখন আল্লাহ সহ আল্লাহ বর্তমান তিনি কিভাবে এটা ঘটার অনুমতি দিলেন কিন্তু আল্লাহ সুহামত আল্লাহ এই সকল কোনো একটি ঘটনা সম্পর্কেও গাফেল নন অনবহিত নন তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন আল্লাহ সুহামতাল আল্লাহ বলে যাচ্ছেন 111. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون 112. إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار 113. مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم লা তাদেরকে তো ওই দিন পর্যন্ত তিনি অবকাশ দিয়ে রেখেছেন যেদিন জালেমদের চক্ষুসমূহ ভয়ে বিস্ফোরিত হয়ে যাবে তারা মস্তক উপরে তুলে ভীত বিহব্বল চিত্তে দৌড়াতে থাকবে তাদের দিকে তাদের দৃষ্টিও ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে দৃশ্যটি কল্পনা করুন এআতাল স্মাতাল যে অবস্থাটি উল্লেখ করেছেন আমার সাথে আপনারাও সেই অবস্থাটি কল্পনা করুন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 হওয়ার মতো মনে হবে আরেকটি তাদের গলার কাছে উঠে আসবে বর্ণনা করেছেন এত ভয়ের এবং अपनी तेन्न से दिन सम्पर्कें सतर्क कर प्राण कण्ठागत है दम बन्ध हो जाक्रम जखा विचार दिन से कथाटी विषय कथा बी जेटा एक भविष्य घटना एवं एम कि विषय कथा बोल जेटा गायबर अंश क्यों आल्ला सुलापर् कथा एटे अल आजीफा अल आजीफा আল আল্লাফা হচ্ছে এমন কোন কিছু যা ঠিক যেন এখনই ঘটে যাচ্ছে খুবই নিকট ভবিষ্যতে আল্লাহ বলছেন আল্লাহর নির্দেশ এসে গেছে অতএব এর জন্য তারা ঘুরা করো অর্থাৎ খুব শীঘ্রই আমরা সেখানে একত্রিত হবো এই সমস্ত জিনিস যা আমরা বর্তমানে কাগজে কিতাবে বর্ণনা করছি এগুলো সত্যি আমরা একদিন নিজের চোখে দেখব। বাস্তবে দেখবো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 হাসরের ময়দানে যেখানে জালিমদের অবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে এই আয়াতগুলো আমাদের চোখের সামনে একটি ছবি বা দৃশ্যকে ফুটিয়ে তোলে এবং কুরআনের অনেক আয়াতেই আমাদেরকে এই সমন্ব এই সমস্ত বিভিন্ন চিত্র সম্পর্কে কল্পনা করতে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে আলাহ সুবাদা যেন তার আয়াতগুলোর মাধ্যমে কুরআনে একটি ছবিকে ফুটিয়ে তুলেছেন অনেকটা আমরা বলতে পারি যেন সচিত্র প্রতিবেদন বিশেষ করে আখিরাত বিষয়ক এবং আলাহ সুম্লা এই বাস্তবতা বোঝানোর জন্য আয়াতের মাধ্যমে যেন এইসব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 তাদের মানসিক আক্ষেপের ব্যথা মানসিক যন্ত্রণা সে শারীরিক যন্ত্রণা থেকে আরো বহু গহুগুণ বেশি যদি এই শারীরিক ব্যথা তীব্র হয়ে থাকে তাহলে তার থেকেও তীব্রতর এবং তাদের সেইসোস তার মূল কারণ একটাই তারা ভাবছে যে যদি আমি দুনিয়াতে কি অনুসরণ করতাম আল্লাহ বলেন যেদিন কেয়ামত সংঘটিত হবে সেই দিন অপরাধীরা হতাশ হয়ে যাবে সমস্ত দুর্বৃত্ত অবিশ্বাসী কাফের ক্রিমিনাল এরা সবাই হতাশ হয়ে যাবে ইউবলিস মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া কোনো চেষ্টাও করবে না কোনো আপত্তি নাই আলোচনা নাই তর্ক নাই তারা সব কিছুকে ছেড়ে দেবে কারণ সেই মুহূর্তে তারা বুঝতে পারবে তারা কত অসহায় এবং আল্লা সুভাতালা কত বড় কত মহান কত শক্তিশালী কারণ আপনি কার সাথে তর্ক করবেন এবং কী নিয়ে সেই মুহূর্তে তর্ক করবেন সেদিন তারা যাবতীয় চেষ্টাকে পরিত্যাগ করবে ছেড়ে দেবে আশা হারিয়ে ফেলবে সেদিন কামনা করবে সেই সমস্ত লোক যারা কাফির হয়েছিল এবং রাসুলের নাফরমানি করেছিল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 আশা এবং অ্যাম্বিশনকে ঠিক করা উচিত এই দুনিয়ার নিষ্ফল স্বপ্নের ঘরের জন্য আমাদের উচ্চ আশা অবলম্বন করা উচিত নয় এবং হাসুরের ময়দানের দ্বিতীয় আরেকটি দৃশ্য যখন আমরা কুফারদের অবস্থা আলোচনা করছি এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ইহবাতুল আমল বা এমন সব কাজ যেগুলো নিষ্ফল হয়ে গেছে বৃথা পণ্ডশ্রম ইহিবাতুল আমল মানে হচ্ছে কর্মের নিষ্ফলতা আলাস মহাম্মালা বলেন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 কিন্তু সেখানে যাওয়ার পর আর কিছুই পাওয়া যায় না আপনি যখন তাকে ধরতে যাবেন সেটা আপনার থেকে আরো দূরে সরে যাবে আলোচনা কুফারদের অবিশ্বাসীদের আমলগুলোকে তুলনা দিতে গিয়ে এই উদাহরণটিকে ব্যবহার করেছেন যেন সেগুলো হচ্ছে মরুভূমির মহিচিকাওয়ার মতো এবং আরো বলা হয়েছে এমনকি সে যখন তার কাছে যায় তখন সেখানে কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে আর অতপর আল্লাহ তার হিসাবকে চুকিয়ে দিবেন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করি আল্লাহ সহ সৌক ইয় মূলমিয়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 ता पुलसरातर ऊपर थका अवस्था आलो हारिए फेबे और जानी सेरात रास्ता अनेक अंधकार शुदुम्र ममिन और विश्वासी व्यक्ति के आलो दे जरा आल्लर प्रति विश्व के प्रत्याख्यन करा निकोषकालो गभर अंधकार आपत्त हार दर निजे हाथ के ही सामने देखते पर एवं आल्लाक असाधारण उपमा तुलना दिए जरा विभिन्न क्या अर्थ खरच कर সেই সমস্ত অর্থ খরচ যা আসলে কোনো কাজে আসে না সেই সমস্ত অর্থ সম্পর্কে বলেন ঝড়ো হওয়ার মতো যাতে রয়েছে তুষারের শৈত প্রবাহ। যা সেই জাতির শস্য গিয়ে লেগেছে এবং যারা নিজেদের জন্য মন্দ করেছে অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে বস্তু আল্লাহ তাদের উপর কোনো জ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 আপনাকে কাছে এই নিষ্ফল কাজের তৃতীয় আরেকটি তুলনা দেওয়া হয়েছে এভাবে তারা সিও পালনকর্তার সত্তায় অবিশ্বাসী যারা সিও পালন সত্তায় অবিশ্বাসী তাদের অবস্থা এই যে তাদের কর্মসমূহ ছাই ভস্মের মতো যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধুলিঝড়ের মতো ধুলিঝড়ের দিন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 সহি নিয়তে না করা হয় অর্থাৎ যদি কাজটি ইকলাস বিবর্জিত হয় আন্তরিকতা না থাকে সেই কাজটি এক সময় নিষ্ফলক্রমে পরিণত হয়ে যেতে পারে এবং দ্বিতীয় ইবাদত কবুলের যে শর্ত সেটা হচ্ছে যে কাজটি হতে হবে শূন্যতের ইত্তেবা অনুসারে অর্থাৎ রাসুদুল্লাহ সাল্লাহ আলাহিস্লামের পদ্ধতিতে তার মতে তার পথে তার দেখানো মডেল অনুসরণ করে সেই কাজটিকে আপনার সম্পাদন করতে হবে এ ছাড়া যত কাজ আপনি সম্পাদন করবেন সেগুলো সবগুলোই বর্জনীয় কাজ গ্রহণ করা হবে না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 তো যদি আপনি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান আশা না করে অন্য কাউকে খুশি করার জন্য একটি কাজ করে থাকেন তাহলে কিভাবে আপনি আল্লাহর কাছ থেকে সেই কাজের জন্য পুরস্কার আশা করবেন এটা তো ন্যায় বিচারের দাবি হতে পারে না এবং ঠিক এই ঘটনাটি ঘটবে বিচারের দিনে কি আমতের দিনে আলোচনায় তালা মানুষকে বলবেন যে যারা কোনো অন্য ইলাহের ইবাদত করতে তোমরা যাও তোমাদের ইলাহের কাছে এবং তাদেরকে প্রতিদান দিতে বলো যারা মানুষের ইবাদত করতে যাও সেই সব মানুষের কাছে এবং তাদেরকে প্রতিদান দিতে বলো যারা মালাইকা বা কাছে ফেরেস্তাদের ইবাদাও তাদেরকে প্রতিদ্বান আর যারা একমাত্র আমার ইবাদত করতে আজকে আমি তাদের সবাইকে পুরস্কৃত করব তো দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ইবাদত কবলে সেটা হচ্ছে আল ইতেবা অর্থাৎ কাজটিকে করতে হবে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আলোচনায় তাদের ইবাদত করার কোনো অধিকার রাখেন না আপনি নিজে একটি নিয়ম আবিষ্কার করবেন পদ্ধতি চালু করবেন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 সংগা নয় যদি না সেখানে আখিরাতের কোনো লক্ষ্যটি না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলছিলেন যে আল্লাযীনা দ্বাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ-দুনইয়া حبطَت أَعْنالهُم فَلالُ قمُ لَهُم يَمَ القياامَةِ وَزْن ذَلِكَ جَزَاءُم جَنََّمُ بِماَا كَفرَروا وَاتخَذُوا وَاتخَذُ آياتِ وَرسُه তারাই হচ্ছে সেই সমস্ত লোক আলোস প্রশ্ন করেছেন আয়াতে যে বলুন আমি কি তোমাদেরকে সেই সমস্ত লোকের সংবাদ দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত এরপর আলোসু মোহাম্মদলা নিজেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন আলোস মহম্মলা বলেন যে তারাই হচ্ছে সেই সমস্ত লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে তারাই সেই সমস্ত লোক যারা তাদের পালনকর্তার নির্দেশনা বলি এবং তার সাথে সাক্ষাতের বিষয়টিকে অস্বীকার করে ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায় বরবাদ হয়ে যায় সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না কোনো গুরুত্ব স্থির করবো না যাহার নাম এটাই হচ্ছে তাদের প্রতিফল কারণ তারা কাফের হয়েছে এবং আমার নির্দেশনা বলি এবং আমার রাসুলগণকে তামাশা এবং ঠাট্টা বিদ্রুপের বিষয় রূপে তারা গ্রহণ করেছে তারা কাফের হয়েছে এবং আমার নির্দেশনা বলি আমার আয়াতসমূহ এবং আমার রাসুলদেরকে ঠাট্টা তামাশা মজার বিষয় হিসেবে বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে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 যারা আমার সাথে শরিক করেছে তাদেরকে আমি বলবো যে তোমরা এবং যাদের তোমরা শরিক করেছ তোমরা প্রত্যেকে নিজে নিজে স্থানে অবস্থান গ্রহণ করো এরপর আমি তাদের এক দলকে আরেক দল থেকে আলাদা করে দেব এবং যাদের তারা শরিক করেছিল তারা বলবে যে না যাদের তারা শরিক করেছিল তারা বলবে যে না তোমরা তো কখনও আমাদের উপাসনা করতে না তো এই আয়ত্তিতে যার ইবাদত করা হয় অথবা শরিক এর দুইটি ব্যাখ্যা রয়েছে কারো মতে এগুলো হচ্ছে যে মূর্তি সমূহ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 তারা নিজেরাও এই ইবাদত সম্পর্কে জানে না এর থেকে হতাশার আর কী হতে পারে এবং এরপর আল্লাহর কিছু সৃষ্টি সমূহ তাদেরকে আল্লাহর সাথে শরিক করা হয়েছিল এবং তাদেরকে উপাসনা করা হয়েছিল তাদের বিনা অনুমতিতে এবং তারা নিজেরাও এটা চাইতেন না তারা নিজেরাও চাইতেন না যে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে উপাসনা করা হোক যেমন মালাইকারা ফেরেজ তারা কখনোই চান নাই যে আল্লাহকে বাদ দিয়ে মানুষ তাদেরকে উপাসনা করুক কিন্তু আরব এবং অন্যান্য স্থানের বেশ কিছু করতো এবং যেদিন তিনি এদের সকলকে একত্রিত করবেন অতঃপর মালাইকাদের উদ্দেশ্য করে তিনি বলবেন যে এই মানুষেরা কি দুনিয়াতে শুধু তোমাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেজ তাদেরকে বলবেন এরা কি তোমাদেরই পূজা করতো আর সু মহামদা আল্লাহ কিয়ামতের দিনে মালাইকাদেরকে উপস্থিত করবেন এবং মালাইকাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই মানুষেরা কি তোমাদেরই ইবাদত করত এখন আল্লাহ সুহামতালাকে এই বিষয়ে জ্ঞান রাখেন না তিনি কেন প্রশ্ন করছেন তিনি কি এর উত্তর জানেন না যে মানুষেরা কি মালাইকাদেরই পূজা করত কিনা বা অন্য কারো পূজা করত কিনা এর উত্তর হচ্ছে অবশ্যই আল্লাহ সুহামতালা এর উত্তর জানেন তাহলে এখানে জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি আল্লাহ সুহামতাল্লা মালাইকাদের ওই মানুষদের সামনে জিজ্ঞাসা করছেন যারা মালাইকাদেরকে ফেরিস্তাদেরকে উপাসনা করত যাতে সেই সমস্ত মানুষেরা নিজের কানে মালাইকাদের মুখ থেকে জবাব শুনতে পারে এবং এটাই হচ্ছে মূলত সাক্ষ্য প্রদান করা তারা বলবে আপনি সুমহান তাদের পরিবর্তে আপনি হচ্ছেন আমাদের ওয়ালি কখনোই নয় তারা জিনদের উপাসনা করত এবং এদের অধিকাংশই তাদের বিশ্বাসী ছিল ফেরেস্তারা বলবে যে আপনি পবিত্র আমরা আপনার পক্ষে তাদের পক্ষে নই বরং তারা মূলত জিনদের পূজা করত এবং তাদের অধিকাংশই বিভিন্ন শয়তানে বিশ্বাস করত মালাইকারা বলবেন সুবাহান যার অর্থ হচ্ছে যে তানজি আলহাক যখন আমরা বলি সুবহান আল্লাহ এই শব্দটি বলতে বোঝায় যে আপনি আল্লাহর ক্ষেত্রে যে কোনো ধরনের যেটা আল্লাহর সাথে মানানসই নয় সেই ধরনের দুর্বলতা এবং খারাপ গুণাগুলি এগুলো প্রত্যাখ্যান করছেন এবং আপনি আল্লাহর প্রত্যেক সুগুণাগুলিকে শুধুমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করলেন তখন আমরা বলি সুভান আল্লাহ এবং আমরা দেখি যে বিভিন্ন সময়ে মানুষ দাবি করে অনেক ধরনের গুজব যেখানে লোকজন দাবি করেছে তারা মালাইকাদেরকে দেখেছে ফেরস্তাদেরকে দেখেছে তাদের সাথে কথা বলেছে অথবা স্বপ্নের মধ্যে তাদের একজনকে দেখেছে তো বাস্তবে এর সবগুলি হচ্ছে সাধারণত জিনের সাথে তারা সাক্ষাৎ লাভ করে এবং যুগে যুগে এই ধরনের মানুষেরা তারা আল্লাহর পরিবর্তে অনেকদের অনেককে অনেক কিছুকে উপাসনা করেছে কিন্তু মানুষদের মধ্যে যার আরাধনা বা যাকে আল্লাহবাদে সবচেয়ে বেশি পূজা করা হয়েছে তিনি হচ্ছেন ঈসা আলাহিসাল্লাম এবং ইসা আলাহিসাল্লামকে অতিভক্তি করে খ্রিস্টানরা উপাসনা করতে গিয়ে পৃথিবীতে অস্তিত্বশীল সিরকের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সব শিরগুলো আরোপ করেছে এবং আল্লাহর নামে সবচেয়ে খারাপ গুণাগুলিগুলো আরোপ করেছে এবং এই জন্যই আল্লাহ সুহাম তাল্লাহ এই আয়াতগুলোকে এই আয়াতগুলোতে ঈসা আলাহিস্লামের উপাসনার প্রতি আলোকপাত করেছেন তো যদিও আরও অনেকেই পূজিত হয়েছিল উপাসিত হয়েছিল কিন্তু আল্লাহ সুহাম্মাল্লাহ নির্দিষ্টভাবে তাদের কারো নাম উল্লেখ করেননি কিন্তু আল্লাহ সুহাম্মাল্লা নির্দিষ্টভাবে এই আয়াতগুলোতে ঈসা ইবনে মারিয়ামের কথা উল্লেখ করেছেন এবং ঈসা তার নামে আরও বেশ কিছু ইলাহকে একত্রিত করা হয় শরীর করা হয় যেমন ঈসা আলাহিসাল্লামের মাকেও শরিক করা হয় বলা হয় যে তিনি মিলে এক আল্লাহ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 যখন আল্লাহাল বলবেন যে হে মারিয়ামের পুত্র ঈসা তুমি কি কখনো তোমার লোকদেরকে এই কথা বলেছিলে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 যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এবং সমস্ত প্রত্যেক ব্যক্তি যে এই আয়াতগুলো পড়ছে তাদেরকে আল্লাহ সুহামতআ এখানে বলছেন যে আহ স্মরণ করো অর্থাৎ আয়াত আল্লাহ সুহামতাল্লাহ প্রত্যেক তিলাওয়াতিকে এভাবে বলছেন সরাসরি কথা বলার মতো যে এবং স্মরণ করো তো এখন কীভাবে আল্লাহ সুহামতাল্লাহ মানে এই ঘটনাটি যেটা ভবিষ্যতে ঘটবে কী আমতের দিনে সেই ঘটনাটিকে বলছেন স্মরণ করো তো যখন আল্লাহ সুহামতাল্লাহ ইসা আল্লাহ সাল্লামকে শেষ বিচারের দিনে জিজ্ঞাসা করবেন তো মুফাসিরিনগণ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 তো কাজে আমরা এই সমস্ত ভবিষ্যতের বিষয়গুলোতে শুধুমাত্র পরিকল্পনা করতে পারি কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আল্লাহ সুহাম্মাল্লাহ ক্ষেত্রে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই সমান তিনি সব জানেন তিনি আমাদেরকে এবং আমাদের কাজকর্মকে সৃষ্টি করেছেন তো আল্লাহ সুহামতাওয়াল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং তিনি এই সম্পর্কে এমনভাবে কথা বলার অধিকার রাখেন যেন সেটা অতীতের একটি ঘটনা যেন ইতিমধ্যেই সেটা ঘটে গেছে তো একই কারণে এখানে মারিয়াম আলাহ সালামের কথা উল্লেখ করা হয়েছে যদিও সরাসরি তার উপাসনা করা হতো না তাকে ঈশ্বর মাতা বলে অনেকে ডাকে পরোক্ষভাবে তাকে পূজা করে তো যা ছিল তাকে দেওয়া একটা এমন বৈশিষ্ট্য যেটা তার সাথে মানসই নয় এবং শির্কের দরজাকে মুক্ত করে তারা সুমানতলা বলেন যে যেন তারা তার ইবাদত করছিল আল্লাহ তাল্লাহ যখন ঈসা আল্লাহিস্লামকে জিজ্ঞাসা করছিলেন যে তিনি মানুষকে তার ইবাদত করতে বলেছিলেন কিনা এর জবাবে ঈসা আলাহিসের বলা প্রথম কথাগুলো কি ছিল সুফহান আল্লাহ সুফহান আবারও যদি আলহ উত্তর জেনেই থাকেন তাহলে তিনি কেন ইসাকে তিনি ঈসা তাদের অস্বীকার করতে পারেন এবং সাক্ষী হিসেবে হতে পারে এবং তিনি মানুষের সামনে কি বললেন তিনি বলবেন কুৎ লা শহীদ মদু তুফী على كل شيء شهيد তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছে অর্থাৎ আলোচনা আমাকে যা কিছু বলতে হুকুম করেছেন আমি তো তাদেরকে তাছাড়া অন্য কিছু বলিনি আর সেই কথা ছিল তোমরা শুধু আল্লাহ সুমতালাই ইবাদত করো যিনি আমার মালিক তোমাদেরও মালিক আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপে সাক্ষী ছিলাম কিন্তু যখন তুমি অর্থাৎ আল্লাহ সুমতাল আমাকে তুলে নিলেন তখন তুমিই ছিলে তাদের উপর একক দ্রষ্টা যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে একক খবরদার আজ তাদের অপরাধের জন্য যদি তুমি তাদেরকে শাস্তি দাও কারণ তারা তো তোমারই বান্ধা আর তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাও তোমার মূর্তি অবশ্যই তুমি হচ্ছে। বিপুল ক্ষমতাশালী প্রজ্ঞা মাল এই ঘোষণা সবার সম্মুখে করছেন এবং তিনি বলছেন যে এই দিন বিচারের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আমি নই আল্লাহ বলবেন لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا رضي الله عنهم و رضو عنهم ذلك الفوز العظيم اي حدث شهيدين جدين ستواصروي بكتيرا تا دير ستوطار جننو پروچور کلان لاب كربيا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 হি জমিয়া কোক উলিল্লি রস্তক ইন্ কুন্ন কুন্ত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 দুনিয়াতে আমরা তোমাদেরই অনুসারী ছিলাম আজকে কি তোমরা থেকে কিছু হলে আমাদের জন্য কম করে দিতে পারবে তারা বলবে আল্লাহ তালা যদি আমাদেরকে আজকে না কোনো পদ দেখিয়ে দিতেন তাহলে তো আমরাও তোমাদেরকে সেটা দেখিয়ে দিতাম মূলত আজকের এই দিনে আমরা ধৈর্য ধারণ করি কিংবা ধৈর্য হারা হই আমাদের জন্য সমান কথা আল্লাহ রাজাব থেকে আজ আমাদের কারো নিষ্কৃতি নেই একজন বিখ্যাত আলিম এই আয়াত সম্পর্কে গভীর প্রজ্ঞাপন বেশ কিছু কথা বলেছেন এবং তার দেওয়া আয়াতগুলোর তাফসির এরকম তিনি বলেন যে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 তার আত্মসমর্পণকারী হিসেবে আলোসমানতার ইবাদ করতে বাধ্য সবকিছুই অধীনস্থ সূর্যের গতিবিধি তারা গ্রহসম নক্ষত্র চন্দ্র গাছগাছালি সব কিছুই আলো সমানতার ইবাদত করছে এবং তাদের নির্ধারিত যে কাজ বা তাদের গতিবিধি যেমন সূর্য নির্ধারিত কক্ষপথে ঘুরছে এটাই হচ্ছে তার কিন্তু মানুষ এবং যিনি হচ্ছে সৃষ্টি জীব যাদের বিশ্বাস করা কিংবা অস্বীকার করার অবিশ্বাস করার স্বাধীনতা আলো সমানতা দিয়েছেন যাদের ফলে আমরা দেখতে পারি যে কাফির বা অবিশ্বাসী শুধুমাত্র জিন এবং ইনসানের মধ্যেই রয়েছে গাছপালা পাথর এরা সবাই তাসলিম তসলিম আত্মসমর্পণকারী হিসেবে আলাস মোহাম্মতাল্লাহ ইবাদত করছে তারা কখনও কাফির হতে পারে না কিন্তু জিন এবং ইনসানের মধ্যেই অবিশ্বাস করার বা কুপুরি করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যেই শুধুমাত্র কাফির রয়েছে অর্থাৎ আলাস মোহাম্মতাল্লাহ দেওয়া এই অনন্য ইউনিক গুণটি হতে চিন্তার স্বাধীনতা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 আমাদেরকে দিয়েছেন অর্থাৎ ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা এগুলো দিয়ে আমাদেরকে সজ্জিত করেছেন সেগুলোকে উপযুক্ত ব্যবহারের মাধ্যমে এবং আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই না আল্লাহ বলছেন যে তোমরা কিছুই জানতে না এবং আজ তোমরা যে পর্যায়ে পৌঁছেছ সেটা কিভাবে সম্ভব হলো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 অত্যাচারীরা এই বিপুল জনগণকে দাস বানাতে পারে না যতক্ষণ না জনগণ করে নেয় এবং এটা হচ্ছে একটা দলছুট ভেড়া তার পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে যে কোনো মুহূর্তে নেড়িয়ে সে তাকে আক্রমণ করতে পারে এবং আলোচনা এবং কাফিররা বলে মুমিনদেরকে আমাদের রাস্তা অনুসরণ করো আমাদের রাস্তা আমাদের পথ অনুসরণ করো আমরা তোমাদের পাপ বহন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 ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم, يرجع بعضهم إلى بعض للقول يقول الذين اسكوا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 অহংকারী লোকেরা যাদেরকে দমন করে রাখা হয়েছিলো তাদেরকে বলবে যে আমরা কি তোমাদেরকে হেদায়তের পথে না চলার জন্য তোমাদেরকে বাধ্য করেছিলাম বিশেষ করে যখন হেদায়তের আলো তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল আসলে তোমরা নিজেরাই ছিলেরা নাফরমান আসলে তোমরা নিজেরাই ছিলে নাফরমান এদের মধ্যে ছিল পাপি বহু ঈশ্বরে বিশ্বাসী কেউ অপরাধী কেউ আলোচনাতার আদেশ নিষেধ অমান্যকারী এবং আমরা দেখি যে এই স্বাধীন চিন্তাশক্তি যেটা দেওয়ার মাধ্যমে আলোচনা মানুষকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠোত্তর প্রদান করেছেন यहाँ करार्ध्य अर्थात अंध अनुसरण अंध दोषारोप करना हक बिल जा बाई के ग्रहण कर मानसिकता अर्थात अधिकांश समय जरा सत्य के हक के अनुसंधान करते जाएसंधान करते चाय जाए, तबशेषे देखा जाए हकर पथे फिर आना স্হ মহম ও তসলিম কসীর